আবু হেরা রদেলাহ তালাহ হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম বলেছেন বিয়ের সময় কোনো নারীর জন্য এরূপ শর্তারূপ করা বৈধ নয় যে তার বোনের অর্থাৎ আগের স্ত্রীর তালাক দাবি করবে যাতে সে তার পাত্র পূর্ণ করে নিতে পারে অর্থাৎ একচেটিয়া অধিকার ভোগ করতে পারে কেননা তার ভাগ্যে যা নির্দিষ্ট আছে তাই সে পাবে